মাল্টিস্টেক মডেল ইন্টারনেট গভর্নেন্স এবং মাল্টিস্টেক হোল্ডার মডেলের ভূমিকা ইন্টারনেটের সংক্ষিপ্ত ইতিহাসে ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক আগ্রহ এবং অংশগ্রহণকারী সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে এই আগ্রহ এতটাই বিস্তৃত যে অংশগ্রহণকারীদের স্টেকহোল্ডার গ্রুপে বিভক্ত করা একটি প্রচলিত প্রক্রিয়ায় পরিণত হয়েছে যা ইন্টারনেট গভর্নেন্সে বহুল ব্যবহৃত শব্দ স্টেকহোল্ডার বলতে কি বোঝায় স্টেকহোল্ডার হলো এমন কোনো ব্যক্তি সংগঠন সামাজিক গোষ্ঠী বা বৃহত্তর সমাজ যার একটি নির্দিষ্ট কাজে বা ব্যবসায়িক প্রক্রিয়ায় আগ্রহ বা অংশীদারিত্ব রয়েছে স্টেকহোল্ডার অভ্যন্তরীণ বা বাহ্যিক হতে পারে তাদের স্টেক বা অংশীদারিত্ব কোনো ব্যবসার কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্টেকহোল্ডাররা ব্যবসায় প্রভাবিত হয় এবং ব্যবসায়ীকেও প্রভাবিত করে ইন্টারনেট একটি ইকোসিস্টেম যা স্টেকহোল্ডারদের নিয়ে গঠিত এখানে সরকারের প্রতিনিধিত্ব থেকে শুরু করে ব্যবসা এনজিও গবেষক এবং ব্যক্তিগত ব্যবহারকারী পর্যন্ত বিভিন্ন অংশগ্রহণকারী রয়েছে যারা ইন্টারনেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী মডিউলে ইন্টারনেট গভর্নেন্স অ্যাক্টার্স এই স্টেকহোল্ডারদের বিস্তারিত আলোচনা করা হবে ইন্টারনেট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো ইন্টারনেট ইকোসিস্টেমে অনেক গুরুত্বপূর্ণ সংস্থা কাজ করে যেমন জাতিসংঘ ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্স অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রত্যেক সংস্থা স্টেক হোল্ডারদের সঙ্গে ভিন্ন উপায়ে কাজ করে কিছু সংস্থা জটিল কাঠামো গ্রহণ করে যা অংশগ্রহণ সীমিত করে আবার অন্যরা হালকা ও সহজ কাঠামো ব্যবহার করে যতটা সম্ভব বিভিন্ন অংশগ্রহণকারীকে উৎসাহিত করে মাল্টিস্টেক হোল্ডারিজম মাল্টিস্টেক হোল্ডারিজম ধারণা বলে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলোতে সরকার নাগরিক সমাজ ব্যবসা এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞ সহ একাধিক স্টেক অন্তর্ভুক্ত করা উচিত এটি বিশেষত ইন্টারনেট গভর্নেন্স পরিবেশগত স্থায়িত্ব এবং আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইন্টারনেট গভর্নেন্স মাল্টিস্টেক হোল্ডার পদ্ধতিগুলো ইন্টারনেট গভর্নেন্সের ভবিষ্যত গঠনে অবদান রাখতে থাকবে প্রাইভেসি ডেটা সুরক্ষা সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বৈচিত্র্যময় স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এর মতো উদ্যোগগুলো সহযোগিতা বাড়াতে এবং উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরিবেশগত স্থায়িত্ব জটিল পরিবেশগত সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মাল্টিস্টেক হোল্ডার পদ্ধতি কার্যকর সহযোগিতা এবং সমন্বয় সম্ভব করে ইউএনএফসিসিসি এবং প্যারিস চুক্তি ইতিমধ্যেই মাল্টিস্টেক হোল্ডার পদ্ধতি গ্রহণ করেছে এবং এই প্রবণতা অব্যাহত থাকবে কর্পোরেট গভর্নেন্স মাল্টিস্টেক হোল্ডারিজম কর্পোরেট গভর্নেন্সের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিশ্বাস তৈরি করে স্থায়িত্ব বাড়ায় এবং সামাজিক ও পরিবেশগত সমস্যার সমাধানে সহায়তা করে আন্তর্জাতিক উন্নয়ন সরকার এনজিও বেসরকারি খাত এবং স্থানীয় সম্প্রদায়ের সহযোগিতায় মাল্টিস্টেক পদ্ধতি দারিদ্র বিমোচন শিক্ষা এবং স্বাস্থ্য সেবার মতো সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৈতিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ উন্নত প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োটেকনোলজি এবং অটোমেশনের কারণে উদ্ভূত নৈতিক সমস্যা মোকাবিলায় মাল্টিস্টেক হোল্ডার পদ্ধতি কার্যকর যদিও মাল্টিস্টেক হোল্ডারিজম অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দেয়া এটি ক্ষমতার ভারসাম্যহীনতা বিরোধপূর্ণ স্বার্থ এবং সমন্বয়ের জটিলতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয় এর ভবিষ্যত নির্ভর করবে এই চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করা এবং সহযোগিতামূলক পদ্ধতির মাধ্যমে জটিল সমস্যাগুলোর সমাধানে এর কার্যকারিতা প্রমাণ করার উপর